বুদ্ধিমতী কন্যা অনেক কাল আগে বহুদূর এক দেশে একটা ছোট্ট কুটিরে এক বৃদ্ধ থাকত ছিল সে দুঃখে দিন যদি না তার মেয়ে লেলা সে যেমন বুদ্ধিমতী তেমনি হাসি খুশি যেমন তার জ্ঞান তেমন তার রূপ রোজ তারা বাজারে গিয়ে খাবার চাইতো। কিন্তু বিশেষ কিছুই কপালে জড়ত না কোনো কোনো রাতে না খেয়ে থাকতে হতো তাদের এরকমই এক রাতে বৃদ্ধ মনমরা হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে বসে আছে আর মেয়ে গুনগুন করে গান গাইছে মা আমার খুব খারাপ লাগে যে তোমাকে এই রকম ভাবে জীবন কাটাতে হচ্ছে যদি তোমাকে একটু সুখে রাখতে পারতাম এত চিন্তা করোনা বাবা তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি আজ রাতে খেতে পেলাম না তো কি হয়েছে কাল আরো ভালো করে চেষ্টা করতে হবে কিন্তু তাও বৃদ্ধ দুঃখী সে তার মেয়েকে খুব ভালোবাসে আর তাকে খুশি দেখতে চায় সে সারা রাত সে জেগে রইল আর ভাবল যে কি করা যায় সে চাঁদের দিকে তাকিয়ে রইল এই আশায় যে যদি কিছু উত্তর খুঁজে পায় পরের দিন বৃদ্ধ রাজপ্রাসাদে গেল তাকে দেখে রাজা ভালো করে তার আপাদ পর্যবেক্ষণ করল ভাবলো যে কি চায় এই বৃদ্ধ হে মহারাজ আপনার দর্শন পে কৃত হলাম তাহলে এরপর আর কোনদিন আমি কিচ্ছু চাইব না হুম লোকটা নোংরা পোশাকে এলেও কথা শুনে মনে হচ্ছে লোকটা মহা জ্ঞানী এটা কি করে সম্ভব মহাশয় আপনাকে এত সুন্দর করে কথা বলতে কে শিখিয়েছে আমার কন্যা আমাকে এইভাবে কথা বলতে শিখিয়েছে সে বলে যে মুখের কথাই হল সবচেয়ে মূল্যবান তাহলে আমি তার বুদ্ধি পরখ করে দেখতে চাই এই ডিমগুলো আপনার মেয়েকে দিয়ে বলুন যেন এর থেকে মুরগি বের করে আনে যদি ও সফল হয় তাহলে কিন্তু আপনি পুরস্কার পাবেন আর যদি ও এইটা করতে অসফল হয় তাহলে আপনি শাস্তি পাবেন বৃদ্ধের মন ভেঙ্গে গেল সে তার কুটিরে ফিরে এলো। আর তার মেয়েকে সব কথা ভালো করে বলল আচ্ছা মা এখন আমি কি করব এই এক ঝুড়ি ডিম আমাকে দিয়েছেন কেন এই ডিমগুলো তো সেদ্ধ এগুলো ফুটে মুরগি বেরোবে না কি তাহলে তো আমাকে শাস্তি পেতে হবে চিন্তা করোনা বাবা যাও একটু জিরিয়ে নাও আমি ঠিকের উত্তর খুঁজে বার করবো বৃদ্ধ বিশ্রাম নিতে চলে গেল ডিমগুলোর কি হবে সেই ভার হল লাইলার সন্ধেবেলা লাইলা গেল তার বাবার সঙ্গে কথা বলতে সে তখন চিন্তায় মগ্ন বাবা আমি যা বলছি মন দিয়ে শোনো এই সেদ্ধ বিনগুলো নিয়ে গিয়ে খেতে পুঁতে দাও যখন রাজা রাজামশাই ওখান দিয়ে যাবে তখন চিৎকার করে বলবে ও সিদ্ধ বিনগুলো বেড়ে যেন ভালো ফসল হয় যখন তিনি এসে জিজ্ঞেস করবেন কি ব্যাপার বলবি যদি সেদ্ধ ডিম থেকে মুরগি বেরোতে পারে তাহলে এটাও সম্ভব বৃদ্ধকে যা বলা হয়েছে সে তাই করল সে যখন মাঠে লাঙ্গল দিচ্ছে তখন ঘোড়া চেপে রাজা সেখান দিয়ে যাচ্ছিল তাকে দেখে বৃদ্ধ চিৎকার করতে লাগলো ও সেদ্ধ বিনগুলো বেড়ে যেন ভালো ফসল হয় এই কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেল সে ঘোড়া থামিয়ে বৃদ্ধকে ডাকলো। আমাকে একটা কথা বলো সেদ্ধ বিনস থেকে ফসল কি করে ফলা সম্ভব আমি কিছুই বুঝতে পারছি না ও কিন্তু এটা সম্ভব মহারাজ ঠিক যেমন শেদ্ধ ডিম থেকে সম্ভব এই উত্তর শুনে রাজা চমকে উঠল বুঝলো এটা বৃদ্ধের মেয়ের বুদ্ধি খুব ভালো কথা এই সনগুলো নাও আর এগুলো নিয়ে একটা দড়ি বানাও আর এইটা নিয়ে জাহাজে ভাসতে হবে আর যদি না পারো তাহলে শাস্তি পাবে। এইবার আরো মন খারাপ নিয়ে বৃদ্ধ বাড়ি গেল যা ঘটেছে সবকিছু চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে দেরি হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি কাল সকালে এর উত্তর পেয়ে যাব। পরের দিন লেলা একটা ছোট্ট কাঠের টুকরো বাবাকে দিল এটা নিয়ে রাজাকে গিয়ে বলো যে এটা দিয়ে যেন একটা চরকা বানায় আর তা দিয়ে যেন কাপড় বোনা যায় তাহলে তিনি যা বলবেন আমি তাই করব। তাই বৃদ্ধ রাজার কাছে গিয়ে লেলার কথা বলল আপনার মেয়ে সত্যি বুদ্ধিমতী কিন্তু আমিও হার মানতে রাজি নই এই পেয়ালাটা নিন আর ওকে দিয়ে বলুন যেন পুরো সাগরের জল এতে ভরে আনে যতক্ষণ না সমুদ্রে জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আর যদি করতে না পারে তাহলে আপনি পরের দিনটা আর দেখতে পাবেন না তাই বৃদ্ধ প্রচন্ড ভয়ে পেয়ালা নিয়ে বাড়ি ফিরল কাঁদতে কাঁদতে লাইলাকে বললামশাই তো এবার খুব কঠিন এক কাজ দিয়েছেন তোমাকে এই পেয়ালায় পুরো সাগরের জল খালি করতে বলেছেন কি অপূর্ব দেখতে খুব ভালো আজ দিনের শেষে আমি রাজা রাজামশাইয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাব তুমি একদম ভয় পেও না বাবা আমাদের কোনো রকম ক্ষতি হবে না সেই দিন নিজে গেল রাজপ্রাসাদে তার রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে গেল তুমি কি এখানে হার স্বীকার করতে এসেছ না মহারাজ আমি এখানে জিজ্ঞেস করতে এসেছি আপনি যদি দয়া করে সব নদী আর ঝর্ণাদের বলেন তারা যেন সাগরে না ঢোকে তাহলে আমি সাগরের জল খালি করতে পারব মেয়েটি যে কতটা বুদ্ধিমতি রাজা বুঝতে পারলো। আমার সমস্ত পরীক্ষায় তুমি সফল হয়েছ তবে আরো একটা প্রশ্ন করতে চাই দেখি তুমি তার কেমন উত্তর দিতে পারো আচ্ছা বলতো মানুষ সবচেয়ে দ্রুত কোন জিনিসটা শুনতে পারে হে মহারাজ ঝড়ের শব্দ মানুষ সবচেয়ে দ্রুত শুনতে পায় আর পারে শুনতে মিথ্যা ঠিক বলেছ এবার বলো আমার এই দাড়ির মূল্য কত আপনার দাড়ি হে মহারাজ এর মূল্য গ্রীষ্মে তিন দিন বৃষ্টির সমান তোমার উত্তরে আমি সত্যি খুশি হয়েছি সত্যি বলতে তোমার মত নেই আমি খুব দয়ালু কিন্তু আমি তোমাকে আমার রানি করতে চাই তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে আর এই প্রাসাদে আমার সঙ্গে থাকবে লাইনা সঙ্গে সঙ্গে উত্তর দিল না ভাবতে লাগল যে রাজা কি বলছে হে মহারাজ আমি যদি যদি আমার উপর কখনো রেগে যান আর আমাকে চলে যেতে বলেন তাহলে প্রাসাদ থেকে সেই জিনিসটা নিয়ে যেতে দেবেন যেটা আমি ভালোবাসি আচ্ছা এই তোমার ইচ্ছে হ্যাঁ নিশ্চয় আমি এই শর্তে রাজি আছি রাজা আর লাইলার পরের দিনই খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল দুজন দুজনকে খুব ভালোবাসে সুখে শান্তিতে সংসার করতে লাগল কিন্তু রাজার যত বয়স বাড়তে লাগল তার মেজাজ তত খারাপ হতে লাগল যারা তার সেবা করেছে তাদের অপমান করতে লাগল একদিন রানীর সঙ্গে তুমুল ঝগড়া হলো। নিজেকে আমার থেকেও বেশি বুদ্ধিমান বলে মনে কর তুমি আর তোমাকে সাহায্য করতে পারছি না আর সেটা পান করতেই রাজা গভীর ঘুমে ঢলে পড়লো সে রাজাকে সঙ্গে করে পুরোনো ভাঙ্গা চোরা সেই কুটিরে গেল ঘুম ভেঙে রাজা দেখে যে সে প্রাসাদে নেই দেখে লাইলা তার পাশে বসে আছে সে তো খুব আমাকে কি কথা দিয়েছিলে যদি কখনো আমাকে চলে যেতে বলো আমি প্রাসাদ থেকে সেই জিনিসটা নিয়ে যেতে পারবো যেটা আমি সবচেয়ে ভালোবাসি আর যেহেতু তোমাকেই আমি সবচেয়ে ভালোবাসি তাই তোমাকেই সঙ্গে করে নিয়ে এসেছি লার সঙ্গে এরকম ব্যবহার করায় রাজা লজ্জা পেল সে বুঝল যে রানী তাকে কতটা ভালবাসে। আমাকে ক্ষমা করে দাও প্রিয়তমা আমি সত্যি খুবই ভাগ্যবান রাজা আমি তোমার মতো বুদ্ধিমতী আর মেয়েকে বিয়ে করে সত্যি ধন্য রাজা রানীকে নিয়ে প্রাসাদে ফিরে গেল তারা সুখে শান্তিতে রাজত্ব করল আর কোনো দিন ঝগড়া করত না যদিও বা করত রানী সব ঠিক করে দিত